পৃথিবীতে যত জীব রয়েছে যত পাখি রয়েছে যা তার দু পাখায় যত জীব রয়েছে যা তার পায়ে চলে ইহামকুম তারা সবাই তোমাদের মতো উন্মত তোমাদের মতো নেশ অর্থাৎ তোমাদের মতো প্রজাতি স্পেসের যেটাকে বলা হয়েছে এই শাস্ত্রে এই বিদ্যায় তাদের নিজ নিজ জীবন পদ্ধতি রয়েছে জীবন আচরণ রয়েছে তাদের নিজ নিজ বৌদ্ধ শক্তি রয়েছে তাদের কিছু দলগত এবং সামাজিক বিধিবিধান রয়েছে তোমাদের মতোই যেহেতু আল্লাহ পাখ সৃষ্টি করেছেন তাদের প্রসঙ্গে আল্লাহ খুব ভালোভাবেই জানেন পাখিগুলা কিভাবে আকাশে উড়ে বেড়ায় আওয়ালাম তাই তারা কি পাখির দিকে দৃষ্টি দিয়ে দেখে না তাদের উপরে তারা কিভাবে পাখা বিস্তার করে উড়ে বেদ আবার পাখা তারা সংকুচিত করে মাইম সিকে রহমান তাদেরকে উর্ধ্বাশে এই হাওয়ার উপরে ভারসাম্য ঠিক রেখে কে থাকার ব্যবস্থা করে কে ধরে রাখে আল্লাহ ছাড়া দয়াময় আল্লাহ ছাড়া তাদেরকে কে আর ওই মহাশৈন্যে একবার পাখা বিস্তার করে আবার পাখা সংকুচিত করে নিয়ে আসে কে ধরে রাখে তোমরা কি চেয়ে দেখো না আকাশের পেটের মধ্যে কিভাবে পাখিগুলো চলে তারা কি সেগুলো দেখে না আল্লাহ ছড়া তাদেরকে উর্ধ আকাশে আর কে ধরে রাখে এগুলালে ইত্যাদি মানুষের জন্য বিবেচ্য বিষয় করেছেন আল্লাপাক দেখুন পাখিদের জীবন বৈচিত্র্য যে কেমন একটা শব্দ তৈরি করে শোঁষ আওয়াজ ওই আওয়াজ আবার সেখান থেকে নাকি প্রতিধ্বনির মাধ্যমে নাকি বাদুর তার রাস্তা চিনে নেয় আল্লাপাক এই জন্যই বলেছেন উমামুন আমরা জীব জন্তুগুলার দিকে চেয়ে তারা কিভাবে জীবনযাপন করে হাতেগুলা পালে পালে চলে কিভাবে পিপলেকার জীবন বৈচিত্র তারাও বোঝে চোদ্দ শত বছর আগে পিপিল কথা উল্লেখ করা হয়েছে আজ থেকে চোদ্দ শত বছর আগে কুরআমানের যুগের ঘটনা কিভাবে উল্লেখ করা হয়েছে তার বাহিনী একত্রিত করা হলো জিনের বাহিনী ডিপ্লয়মেন্ট যেটা আলাদা আলাদা করে পাখি হাতি মুমানের বাহিনী জিনুতার বাহিনী মানুষ তার বাহিনী আল্লাহ নবীর যারা ধ্বংস করতে এসেছিল হাতির বাহিনী নিয়ে সেটাকে হাতির বাহিনীকে আল্লাহ বিশাল সবচেয়ে বড় যে জীব মানে জন্তু যেটা মাটিতে চলে সেটাকে ধ্বংস করল আল্লা পা ছোট পাখি দেয় কি ভাবে এক পাথর পিপিলিকার কারত্যকায় উপস্থিত হল পিপিলিকার উপত্যকা ছিল এটা আপনাদের বুঝে নিতে হবে বসবাস করার তাদের স্থান তাদের রাজ রাজত্ব পিপিলিকার রাজত্ব সে উপস্থিত হলো নামলা তখন একটি পিপিলিকা তাদেরকে বলল। নিশ্চয়ই সে নেত্রী ছিল তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ো তোমাদের দুর্গে মাটির নিচের যে তোমাদের সুরক্ষিত আত্মরক্ষার দুর্গ এবং ঘর রয়েছে সেখানে তোমরা দ্রুত ঢুকে পড়ো ঢুকে পড়ো না হলে সুলেমান কিন্তু তার বাহিনী দিয়ে তার সবকে তোমাদেরকে পিসে মেরে ফেলবে তারা তাই ঢোকে ঢুকে পড়ো তারা বুঝতে পারবে না স্বেচ্ছায় সজ্ঞেনে মারবে এমন কথা বলছে না তারা না বুঝে মেরে ফেলবে তাহলে পিপলিকার বুদ্ধি কতটুকু তারা তাদের জীবন পদ্ধতি রয়েছে পিপলিরা নাকি মানুষের মতো তাদের মৃতদেহ দাফন করে থাকে পিপলিকার গায়ে আল্লাহ সৃষ্ট জীবের মধ্যে নাকি পিপলিকার গায়ে শক্তি সবচেয়ে বেশি একটা পিপলিকা টেনে নিতে পারে তার চেতে বহু গুণ ওজন তার চেয়ে অনেক বেশি গুণ ওজনের জিনিস তারা টেনে নিতে পারে হাতি তার পিঠে কয়টা হাতি বহন করতে পারে পড়ে যাবে। কিন্তু পিপ্লিকা তার চেতে দশ বিশ পঞ্চাশ গুণ বড় একটা তেলা একা টেনে টেনে নিয়ে যেতে তো আমরাই দেখেছি কিন্তু একটা হাতি তার চেতে দশ গুণ বিশ গুণ ওজন বয়ে নিয়ে যেতে পারবে না পিপলিকারা নাকি তাদের দাফন করে থাকে পিপলিকারা নাকি তাদের শ্রমকে সুসংহত করে আমরা দেখেছি রাস্তা ধরে লাইন ধরে পিপলিকারা চলে তাদের খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে একজনের মুখে মুখে যেন তারা কি কথাবার্তা বলে তারা নাকি পরস্পর আলোচনাও করে তাদের মধ্যে মনোভাবের আদান প্রদান হয় প্রয়োজনীয় দ্রব্যাদি তারা নাকি বিনিময় করে ফেলে তারা শীতকালের জন্য বাহির থেকে সস্বাদি তাদের অনেক খাদ্য দ্রব্য তারা সংরক্ষণ করে তাদের নিরাপদ জায়গায় আবার যখন তারা অঙ্কুরগুলো গাছ গজে যাওয়ার কারণে যেন তাদের ওই দানাটা পচে না যায় দ্রুতগতি কেটে ফেলে তারা যাতে ওই দানাটা ঠিক থাকে শস্য দানাটা আবার শস্য দানা পচে যাবে এই জন্য তারা আবার যদি রোদ উঠে ভালোভাবে তারা দলবদ্ধ ভাবে শস্যের দানা গুলা বাহিরে নিয়ে আসে সেগুলা ভালো করে শুকিয়ে তারপরে আবার তারা তাদের ঘরের মধ্যে সুরক্ষিত করে পিপলিকা যা আতা তাই নাম অনেকে মনে করেছিলেন যে কোরআনের মধ্যে একটা গাল গপ্প হলো আসা হলো আসলে তো তা নয় সেটা বাস্তব কথা এখন বৈজ্ঞানিক গবেষণায় দিন দিন প্রমাণিত হচ্ছে আসুন মৌমাসি প্রসঙ্গে আল্লাপাক কোরআনে কারেন কি বলেন একটি ছোড়াই আছে shay surate an-nahl bag bolchen ekor sposto hobe wa huwa rabbukal nal an tattakhidhu min aljibali buyutan wamni ashjaru wamimma ya'rishun thumma kuli min kulli thamarat faslukee subula rabbike dulula yakhruju min butuniha sharabun mukhtalifun alwanu fihi shifaan linnas in fi dhalika laayatun liqawmin yatafakkarun আল্লাপাক মৌমাছিদের কাছে তাদেরকে অবগত করে দিলেন বুদ্ধি দিয়ে দিলেনব্য কেলানি মিনাল জিবালে দি মিনাল জিবালে বুয়ুতা সজারে শোন পাহাড়ে গাছে উঁচু টুঙ্গে কোথাও টুইয়ের ভিতরে যেখানে উঁচু জায়গা দেখো সেখানে তোমরা ঘর বানাও কিংবা বৃক্ষের ভিতরে খঙ্গের ভিতরে বৃক্ষের গাছের ভিতরে যে গর্ত থাকে সেখানে মিমা ইয়ারে শুন সোমা কুলিমিন অতঃপর তোমরা প্রত্যেক ফল থেকে খাও বহু ফলের মধু বহু ফুলে মধু আমরা দেখতে পাই এই সরষার ফুলের মধু আমের মুকুলের মধু বরয়ের মধু লিচুর মধু মিন কুল্লেস মারত ফুল থেকেই তো ফল হয় আল্লাহ এই ফুল থেকে ফল থেকে তারা রস সংগ্রহ করে এক এক ফুলের এক এক ফলের মধুর এক এক গুণ এক এক উপকার সর্দি কাশি কফ লাগলেই হেকিম সাহেবেরা বলে দেবেন যে আপনি সরিষার ফুলের মধু কেন এক এক ফুলের এক এক গুণ এক এক ফুলের মধুর এক এক উপকার আল্লাপাক বলেছেন আবার কাকে জানেন পূর্বে ধারণা ছিল যে মৌমাছি নারী পুরুষ আছে কিনা তাদের জ্ঞান কারোরই ছিল না কারো কারো ধারণা ছিল যে পুরুষ হয় এখানে কর্তৃত্ব করে কিন্তু সম্মানিত সারা বিশ্বের পৃথিবীর দর্শক ও শ্রোতা আমি মৌমাচের জীবন বৈচিত্র নিয়ে কোরআনে যা এসেছে তা একটু পরেই আপনাদের কাছে ফিরে আসছি সে পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 রক্ষাকারী দেখুন আল্লাহ সবার উপর রক্ষাকারী আজ সন্ধ্যা সাড়ে ছটায় সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 সম্মানিত সারা বিশ্বের পিস টিভি দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আমি আবার আলোচনা নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি সুরা আন্না হনসত্তর নম্বর আয়াত আল্লাহ ওয়ুল আসার কালা কিন্তু জানিয়ে দিয়েছেন এখানে কিন্তু পুংলিঙ্গের দি মিনালে বই হে স্ত্রী মো মাসিরা তোমরা ঘর বানাও এর্তাখে পুংলিঙ্গেদি স্ত্রী লিঙ্গ ইয়া বানানো রয়েছে এখানে আপনারা বোঝার চেষ্টা করবেন চোদ্দ শত বছর আগে যখন মৌমাছির নারী পুরুষ নিয়ে কোনো গবেষণা হয় নাই কারা মৌমাছি বানায় এখানে আল্লাপা কোরআনার সাজার পাহাড়ে পর্বতে গাছে ঘরের টুয়ে গাছের খঙে উঁচু জায়গা দেখে তোমরা চাক বানি মিন করলে থামার অতপরে নারী মৌমাছিরা তোমরা ফুল থেকে ফল থেকে তোমরা রস সংগ্রহ কর। সোম্মা কুলিমিনুকি সুবুলা রব্বিকে দুলোলা অতপর আল্লাহ পক্ষ থেকে দেওয়া যে পথ তোমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে অত্যন্ত বিনয়ের সাথে নম্রতার সাথে আস্তে আস্তে সাবধানে চলো ফসলুকি সুবুলা রব্যে কে দুলোলা দেখবেন আরো পথ আছে মৌমাছের যে এইটা চাকটা বানায় চাকের ভিতরে এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত গর্ত রয়েছে বিভিন্ন ক্ষোপের মধ্যে তারা ঢুকে একটা ঢুকছে একটা বেরোচ্ছে একটা ঢুকছে আরেকটা বেরোচ্ছে পরস্পর কিন্তু মারামারি গুতা লিপ্ত হচ্ছে না উসলুকি তার মহিলা নারী বা মাদি মৌমাচির থেকে বের হয়ে আসছে কি সরাবন মুখ তালেফুন আলোয়ান সুপ্রিয় পানি মিষ্ট পানি বেরে আসছে সারাব মুখতালিফুন আলোয়াল বিভিন্ন রঙের মধু দেখবেন কালো মধু সাদা মধু তারপরে এই লালচে রঙের মধু বিভিন্ন রঙের মধু বেরিয়ে আসছে মুখ তালেফোন আলু আসছে না ওটা প্যাটের মধ্যে গিয়ে রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে রাসায়নিক মেম বোতুন পেটে যাচ্ছে মোমাছের কে ফেলছে না হজম করে ফেলছে না সেইখানে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে উন্নত মানের একেবারে সুস্বাদু এক খাদ্য নতুন খাদ্য হিসেবে আপনি ফুলের মধু পান করুন আবার বাচ্চা শিশু জন্মগ্রহণ করেছে মুখে একটু মধু নিয়ে এমন এমনকি হাকিম অক্ষমতার জন্য মধুকেই সবচেয়ে বড় চিকিৎসা হিসেবে দেখানো হয়েছে আর অনেক কিছু রক্ষণা প্রোটেকশন যেন পাস্তুরাইজেশন করার জন্য মধু নাকি আকরিক হিসাবে কাজ করে মধু মিশ্রিত ঠিকমতে করতে পারলে মিশ্রণ এই শাস্ত্রীয়ভাবে করতে পারলে অনেক কিছুর প্রোটেকশন হয় সেটা সহজে পচে না আবার সত্রাকের ই নষ্ট করে দেয় ইত্যাদ ইত্যাদি ভিটামিন কে সমৃদ্ধ হলো মধু মধু ব্যাকটেরিয়া রোধের ক্ষমতা রয়েছে অ্যান্টিফাঙ্গুয়াল গুণুর তার মধ্যে রয়েছে বিভিন্ন কিছু খেজুর দিয়ে আঙ্গুর দিয়ে তোমরা ভালো খাদ্য বানাও আবার মদও বানাও অর্থাৎ মদ ভালো খাদ্য নয় ফল দিয়ে তোমরা হার করো ফল খাও কিন্তু রস খাও ফলের আল্লাপাকে আবার এখানে নিষেধ করেছেন ইত্যাদি আমাদের জানতে হবে আবার দেখুন আল্লাহ পাকে এই সুরা না কি সুন্দর করে বলছেন ছয়ষট্টি নাম্বার আয়াত দেখুন এই যে জীব জন্তুর মধ্যে তোমাদের জন্য তোমাদের জন্য উপদেশ গ্রহণ করার জন্য ম্যাটেলস রয়েছে তোমাদের জন্য স্মরণীয় বরণীয় জিনিসপত্র রয়েছে কিছু শেখার আছে তোমাদেরকে রক্তের প্রবাহ সেখান থেকে কি সুন্দর দুধ আমি তোমাদের জন্য বের করে নিয়ে আসি জীবের বাট থেকে তাদের ওলান থেকে তাদের দুগ্ধ বের হওয়ার যে যন্ত্রপাতি আল্লাবাক দিয়ে দিয়েছেন সেখান থেকে কিভাবে আমি তোমাদের জন্য স্তন থেকে জীবজন্তুর স্তন থেকে কিভাবে দুধ বের করে নিয়ে আসি সুসমভাবে যে মায়ের দিয়ে দিয়েছেন। আবার জীবজন্তুর গরুর পেটে মহিষের পেটে সাগলের পেটে দিয়ে দিয়েছেন সেটা কিভাবে একদিকে রক্ত গবর, পেশাক অন্ত্র প্যাট সেগুলার মাঝখান থেকে আবার তোমাদের জন্য মানুষের জন্য অত্যন্ত সুস্বাদু সুপেয়, স্বাস্থ্যকর সুষম খাদ্য আসে। আবার এমন যে সেখানে না না গন্ধ হচ্ছে অখাদ্য হয়ে যাচ্ছে না মায়ের বুকে দিয়ে দিয়েছেন সন্তানের জন্য খাদ্য আর জীবজন্তুর মধ্যে তোমাদের জন্য দিয়ে দিয়েছেন কত সুন্দর এক পানীয় যেটা দুধ পানীয় হলেও সেটা কিন্তু সুষম খাদ্য তোমরা কি সেটা চেয়ে দেখো না সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা এখন চলে আসব মানুষ সৃষ্টি প্রসঙ্গে ভ্রমণে আপনাদের কাছে আলোচনা নিয়ে আসব। এর আগে শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো এই দিকগুলোতে যে আল্লাহ পাক সকল কিছু সৃষ্টি করেছেন আপনাদের জন্য সকল ন্যামত দিয়েছেন চোদ্দ চোদ্দ বছর আগে কোনো আনেক কারিম এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করেছে কোনো কারিম কাজেই আমাদের দৃষ্টি রাখতে হবে যে আল্লাহকে জন্য আমরা ভুলে না যাই সাইন্টিফিক এই গবেষণা বহুত আগে হয়েছে এখন আমি আপনাদের সামনে একটি জটিল এবং বহুল প্রচলিত আলোচনার করব সেটা কারিমে ভ্রূণতত্ত্ব এমব্রায়োলজি এ নিয়ে বহুত গবেষণা খুব বেশি আগে হয়নি আমরা আদম সৃষ্টি মানুষ সৃষ্টি কিভাবে হলো আয়াতটা আমি আপনাদের সামনে আগে তেলাওয়াতি তারপরে আপনাদের সামনে আসছি মানুষ কিভাবে সৃষ্টি হলো কথাবার্তা বহু তত্ত্ব উপস্থাপন করেছেন কিন্তু আল্লাপ ইচ্ছা করলেন এই পৃথিবীতে খালিফা পাঠাবেন প্রতিনিধি পাঠাবেন অনেকে বলে থাকেন আল্লাহর প্রতিনিধি কথাটা আমি বিনয়ের সাথে বলবো অনেকে বলে থাকলে ঠিক না আল্লাহর কোন প্রতিনিধি হয় না আল্লাহ নিজের কেভাবে হবে তিনি একজন আসবে মাটিতে আল্লাপা যাকে প্রতিনিধি পাঠাতে চান তিনি এই মাটিতে প্রতিনিধিত্ব করবেন এইজন্য মানুষ আল্লাহর খালিফা নন মানুষ মানুষের খালিফা হতে পারে যেরকম তিনি নবী মোহাম্মদের যে দিন রেখে গেলেন যে শরীয়ত রেখে গেলেন যে রাষ্ট্র ব্যবস্থাপনা রেখে গেলেন তিনি তার খালিফা প্রতিনিধি হিসাবে দেন ধর্ম প্রতিষ্ঠা করে সেটা পরিচালনা করলেন রাষ্ট্র পরিচালনা করলেন সমাজ পরিচালনা করলেন নেতৃত্ব দিলেন কিন্তু আল্লাহর খালিফা নয় আল্লাহ কোথাও বলেন নাই যে মানুষ আল্লাহর খালিফা খালিফাতুল্লাহ এই কথা আল্লাহা কোথাও বলেননি আল্লাহর জীব মানুষকে পৃথিবীতে তারা খেলাফত করে পৃথিবীতে তারা প্রতিনিধিত্ব করে কিন্তু আল্লাহর প্রতিনিধিত্ব হয় না আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে তাকে এটা কাজে ভাষাটা আমাদের একটু সংশোধন করে নিতে হবে কেন কোরআনের ভাষা না হাদিসের ভাষায় খালিফাতুল্লাহনা খালিফাহ বলা হয়েছে সেখানে কাউকে সংযোগ করা হয়নি সময় সারা বিশ্বের বৃষ্টিপির দর্শক শ্রোতা আল্লাপাক কিভাবে আদম সৃষ্টি করেছেন সেটা স্পষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছেন কোটি কোটি বছর আগে মানুষের সৃষ্টি হয়েছে উম্মেষ হয়েছে ফসিলের গবেষণা নানান কিছু বলতে পারেন গবেষণা করতে পারেন কিন্তু কোন অবস্থাতেই কোনো বৈজ্ঞানিক যেন আল্লাহর পক্ষ থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে এর কোন বিপরীত দর্শন তত্ত্ব দাঁড় করতে চেষ্টা না করেন সেটা হয় মারাত্মক ভুল কেন কোরআনই ডাইরেক্ট বিপরীত আদম থেকে নিয়ে সৃষ্টি করে এই পর্যন্ত কয়েক হাজার বছরের ব্যবধান বিভ্রান্তিকর তত্ত্ব দিচ্ছেন অত শত বছর আগের তত্ত্ব ফচিল এই ঘেঁটে আপনারা হয়তো বা জীবের কিছু লক্ষণ আপনারা খুঁজে পেতে পারেন কিন্তু মানুষের কথা আল্লাপাক যা বলেছেন সেটা একেবারে যেখান থেকে আদমের সৃষ্টি সেখান থেকে হয়েছে তার আগে নয় আল্লাহ বলছেন বিশুদ্ধ উপাদান থেকে সৃষ্টি করেছি অতপর আমি আদম হাওয়ার মিলন যে নুৎফা বের হয়েছে শুক্র বেরিয়েছে সেটা আমি হাওয়ার মা হাওয়ার একেবারে ওভাবে আমি সেখানে চড়াইতে সেটাকে একটা সুরক্ষিত নিরাপদ জায়গায় মানুষের সেই নোৎফাকে মানুষের শুক্রকে সেখানে আমি নিরাপদ অবস্থানে সুরক্ষিত করেছি মাকিন। সুম্মা জাহফতার অতপর আমরা সৃষ্টি করেছি নোৎফাকে আলাকায় আমি বিস্তারিত বিবরণে একটু পরে আসবো আলাকায় আমি রূপান্তরিত করেছি যা ওভামে বা জড়াইতে সেখানে একটা নিরাপদ জায়গায় যেটা ঝুলন্ত থাকে আমি সেইপিণ্ডে নরম ফ্ল্যাশে রূপান্তরিত করেছি অতপরাল মধাতে জামা অতপর সেই মাংসপিণ্ডটাকে আমি হাড্ডিতে রূপান্তরিত করেছি অতপর সেই হাডির উপরে মাংসকে বিষয় হিসাবে এই নোথফা সরাসরি নিজে মানুষ না রক্তপিন্ড সরাসরি মানুষ না এই গস্তও সরাসরি মানুষ না হাড্ডিও সরাসরি মানুষ না সকল কিছুকে মিলে আমি তোমাদেরকে মানুষের রূপান্তরিত করেছি আল্লা ভাই ব্লু প্রিন্ট করেন পেটের মধ্যে আসা তিনি যে ভাবে তিনি সেটা ইচ্ছা করেন কেউ কালা হয় কেউ সাদা হয় কেউ লম্বা হয় কেউ খাটো হয় কারো দাঁত থাকে কারো চোখ থাকে না কেউ বোচা হয় বিভিন্ন তিনি প্রকৃতি দেন ব্লু করেন প্রথম একটি চিত্র আঁকিয়ে দেন সেভাবেই মানুষের জন্ম হয় সে আকৃতি প্রকৃতি তিনি মানুষ আসে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ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 नीतिम सारा विश्व जनप्रिय उठे देखूम ज्ञान रे आठटाय सम्प्रचार सकाल सारे देशे पीस टी डे आंतरिक बार्ता धर्मतत्वर कोष्टीपाथर সুরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কষ্টিপাথর। পাথর ধর্মত্ব মানে হলো সম্পর্কে জানা সুরা ইসর আয়াত নম্বর এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তিনি কোরআন অন্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরাহ ই পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান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 ईश्वर उपासना करें ताकि सुराई खलास दिए जाचाई करतेम तत्व गोष्ठी पाथर बिस्टिंग मानवता समाधान